আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আলহামদুলিল্লাহ রাবিলাম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কোরআনের মহিমান্বিত সম্মানিত ছাত্র ছাত্রী ভাই বোনেরা আশা করি কোরআনিক এই অনুষ্ঠানে আপনারা আমাদের সাথে যোগ দিয়েছেন আল্লাহ আপনাদেরকে বরকত দান করুন রহমত দান করুন নিরামত শান্তি দান করুন আমাদের এই অনুষ্ঠান থেকে আমরা মহান আল্লা রবুল্লা আলমিনকে সন্তুষ্ট করার জন্যে তাঁর কোরআনের মহাজাগতিক চিরন্তন চির সত্য মূলনীতিগুলো মানুষের জীবনের গাইডলাইনগুলো তার হেদায়েতগুলো, তার কোরআনের নূর নূরের কণিকাগুলো আমরা বিতরণ করার চেষ্টা করে যাচ্ছি আমাদের মিজানে হাসানাতের মধ্যে আমাদের পুণ্যের পাল্লার মধ্যে আল্লাহ তালা দয়া করে অনুগ্রহ করে আমাদের শত দোষ টুটি থাকা সত্ত্বেও এখলাসের ঘতি থাকা সত্য আল্লাহ যাতে কাল ক্যামাতের ময়দানে আমাদেরকে এর উত্তম বিনিময় দান করেন তাঁহার কাছে প্রাণ উজাড় করে বিনয়ী হয়ে এই প্রার্থনা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি প্রিয় ভাই বোনেরা আজকে আরেকটি মহা কালীন মূল নীতি আপনাদের সামনে তুলে ধরবো এটি সতেরো নম্বর সরাবানি ইসরায়েলের একটি আয়াত এটির মধ্যে আল্লাহ আল্লাহলা মানব জাতির মর্যাদার কথা উল্লেখ করেছেন আল্লাহ মানুষকে যে খুবই সম্মানিত একটি সৃষ্টি রূপে তিনি অস্তিত্ব দিয়েছেন সেই ইনফরমেশন সেই তথ্য আমাদেরকে দিয়েছেন আমরা মানুষরা যে বানত থেকে আসেনি আমরা যে অন্য কোনো কিছু থেকে রূপান্তরিত হয়ে আসেনি আমরা যে মানুষ মানুষ থেকে এসেছি আমাদের এই আত্মপরিচয়টুকু আমাদের রব্বুল আলামিন দয়া করে তিনি আমাদেরকে জানিয়েছেন এই জমজমের পানি এই পরিচ্ছন্ন তোয়ার পানি কূপের পানি পান করে আমাদের হৃদয়কে আমরা সিক্ত করব। তৃপ্ত করব। এটাই তো আল্লাহ চান এটাই তো কোরআনের হক এই জমজমের পানি এই সারাবন্তহরা আমাদের সামনে থাকতে আমরা লবণাক্ত পানি আবর্জনাময় বিষাদ পানি আমরা কেন পান করতে যাব। কেন নিজের অস্তিত্বকে আমরা মৃত্যুর মুখে ধ্বংসের মুখে ঠেলে দেব প্রিয় ভাই বোনেরা আসুন না তাহলে আজকে কোরআনের কোন আয়াতটি কোন আয়াতরূপ বিশ্বকোষ্ঠটি আমাদের সামনে হাজির হয়েছে আমি আদমের ছেলে মেয়েকে মানব জাতিকে আমি সম্মানিত করেছি মর্যাদার আসনে আসীন করেছি দ্বিতীয়ত ওয়াহ ফিল হমফিল বার বাহারি আল্লাহ যে আগে আয়তে বললেন মানুষদেরকে আমি সম্মানিত করেছি এ সম্মান কি দিয়ে করেছেন যেমন লকদ খালাকল ইনসানফি আহসানে তাকবিম সৌরাত্তিন আলা বলেছেন যে মানুষকে সবচেয়ে সুন্দরতম গঠন ফ্যাশন দিয়ে অবয়ব দিয়ে আমি সৃষ্টি করেছি আল্লাহ আকবার একজন কবি বলেছেন তার জন্য দুর্নাম হয়ে গেল আইনালে খা খালুন ফজ না তার সুন্দর গন্ডদোষের উপরে যে একটি কালো তিলক যেটা তারকার মতো জল জল করছে কালো হওয়া তার কে আরো বাড়িয়ে দিচ্ছে অলংকারের মতো অলঙ্কৃত করে মুখের মধ্যে সেট করেছেন আল্লা রবুল আলমিন এই মানবীর মুখের মধ্যে সূর্যের মধ্যে এত সুন্দর একটি মনে মতো দন্ত পার্টি কোথায় আছে আছে কি নাই মানুষ দিয়ে সম্মানিত করেছেন ভাব মেজাজ দিয়ে আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন মানুষকে একটা উচ্চতা মানুষের যে শরীর আলাদ সৃষ্টি করেছেন মাথা উঁচু করে সৃষ্টি করেছেন দুনিয়ার প্রাণে সব আমরা দেখি চার পায়ে বা দুই ভাই যে হাঁটে মাথা তার সমান্তরালে একমাত্র মানুষ যার মাথা সবার উপরে আল্লাহ তাকে কত সম্মানিত করেছেন এইভাবে সৃষ্টি করে তারপরে তাকে বিবেক দিয়েছেন যে বিবেক পৃথিবীর আর কারো কাছে নেই আল্লাহ তালা মানুষকে আকল বিবেক দিয়েছেন তাকে জ্ঞান দিয়ে সমৃদ্ধ করেছেন এমন জ্ঞান দিয়েছেন যে সমস্ত ফেরিস্তা জিন সবাই তার জ্ঞানের সামনে পরাভূত হয়েছে আল্লামা আদম আল আসমা আদমকে সমস্ত বস্তু বিজ্ঞান শিক্ষা দিয়েছেন বস্তুর নাম গুণবৈশিষ্ট শিক্ষা দিয়েছেন যার কারণে সমস্ত ফেরিস্তা আদমের সামনে হয়েছে আল্লাহ নির্দেশে একই ব্রিজ ব্যতীত এবং সেচদানা করার কারণে চিরতরে লাঞ্ছিত হয়েছে আল্লাহ কত সম্মানিত করেছেন মানুষকে এইভাবে মানুষকে বোঝ দিয়েছেন কথা বলার শক্তি দিয়েছেন কত ভাষায় পৃথিবীর মানুষ তারা কথা বলে এক একমাতিতার সন্তান তাদের কত ভাষা কত মাদুরী মাময় ভাষা সে বাসার মধ্যে তারা বলতে পারে পৃথিবীর গরুরা কিছু আবিষ্কার করে মহিষারা কিছু আবিষ্কার করে অন্য প্রাণীরা কিছু আবিষ্কার করে যার যা ওটার মধ্যেই চিরকাল তাকে নিত্য নতুন কিছু করার মানুষের মতো যোগ্যতা তাদের কারোই নেই এবং দুনিয়া আখেরাত জোড়া বুদ্ধি আল্লাহবাস করে কত শিল্প সৌন্দর্য কত শিল্পকলা মানুষকে শিক্ষা দিয়েছেন এইভাবেই আল্লাহ মানুষকে তার আকল দিয়ে তার জ্ঞান দিয়ে তার বুদ্ধি অভিজ্ঞতা দিয়ে নগরের পর নগর সভ্যতার পর সভ্যতা সংস্কৃতির সংস্কৃতি নির্মাণ করার মত সম্মানিত অপমান দেখলে মনটা দুঃখে ফেটে যায় আজকে মানুষের প্রতি কত ভাবে অসম্মান করা হচ্ছে নবী সাল্লাম বলতেনিবুল ওয়াজা চেহারায় মেরো না মানুষের এই চেহারাটা আল্লাহ সৃষ্টি করেছেন বড় আদর করে চেহারা বিকৃত করা থেকে নিষেধ করেছেন কঠিন ভাবে নিষেধ করেছেন মানুষকে কত সম্মানিত করেছেন আলবানি বলেছেন হাদিস একজন মৃত মানুষের হাড় শরীর কাটা করা এটা ঠিক জীবন্ত একজন মানুষের শরীর কাটা ছেঁড়া করা যেমন অপরাধ অন্যায় অপমান ঠিক একজন মৃত মানুষের সাথে আচরণ করার সে ধরনের অন্যায় অপরাধ অপমান এজন্যই যারা আজকে পোস্টমর্টেম করে লাশ পোস্টমর্টেম করতে গিয়ে কতভাবে বেজ্জুত করে কত অপমান একজন নারী লাশ কিভাবে তাকে ফেলে রাখে মর্গের মধ্যে একজন পুরুষের লাশ কিভাবে অসম্মানিত করে তাকে কুপিয়ে কেটে ছেড়ে তাকে কিভাবে অপদস্থ করে মানুষ এত অবদস্থ হওয়ার উপযুক্ত জিনিস না মানুষ বিক্রি কেন নিষেধ ইসলামে আল্লাহ করা হারাম আর যারা কীতদাস দাসী তাদেরকেও কিনে স্বাধীন করে দেয়ার প্রতি ইসলাম উৎসাহ জগিয়েছে যেহেতু তাহসত্ব মানুষের সম্মানের পরিপন্থী জিনিস সেই জন্য ব্যবস্থা নিয়েছে ছেলে মেয়েরা তোমাদের জন্য আমি লেভাস নাজিল করেছি ইউ আর ইতিম যা তোমাদের লজ্জা অঙ্গ যেটা দেখতে অসুন্দর দৃষ্টি কটু সেটাকে ঢেকে দেবে আজকে মানুষকে অপমান করা হচ্ছে এমন পোশাক বানানো হচ্ছে যেই লজ্জা অঙ্গ ঢেকে দিয়ে মানুষের আল্লাহ সম্মান রক্ষা করেছেন সেই লজ্জা অঙ্গ বোঝা যায় অবয়ব বোঝা যায় এমন সব পোশাক আশাক পরিয়ে মানুষকে অপমানিত করা হচ্ছে উলঙ্গপনা শিখিয়ে অপমানিত করা হচ্ছে ২৬ নম্বর আয়াতে এই লেবাসের কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন আমি এমন লেবাস দিয়েছি যে লেবাস তোমাদের জন্য বড়ই অলঙ্কার তোমাদের সৌন্দর্য তোমাদের জন্য জিনত মানুষের সম্মান মানুষ যদি নষ্ট করে তাহলে সেখানে আল্লাহকে কি দোষারূপ করা যাবে মানুষ নিজের দোষেই নিজের মান হারাচ্ছে সম্মান হারাচ্ছে নিজের মূল্য মানুষ নিজেই হারাচ্ছে প্রিয় ভাই বোনেরা আজকে বিশ্বব্যাপী মানুষের মূল্যায়ন পুনরায় উদ্ধার করা উচিত এই আজকে এই মূলনীতিটি বাছাই করে নিয়েছি প্রিয় ভাই বোনেরা সময় হচ্ছে একটি বিরতির ইনশাল্লাহ বিরতির পর আবারও আসব এই মূলনীতিতে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা পথ প্রদর্শক আলকুর করিম কি ওসিরাত করেছে মানব জাতির জন্য দিন ইসলামের মূল নির্দেশন গুলো কি কি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 पवित्र विशुद्ध जीवन जापन कर दिए निर्देशनाशियत आज सन्दा साढ़े छ पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीट टीमेश কুসংস্কার কিভাবে আমাদের আকিদার মধ্যে ঢুকেছে এটা একটি সর্ব ধরনের উপায়ের নিচে আব্দুল রাজাক বিন ইউসুফর রহমান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আকরমুজাম বিন আবদুল সালাম फल सम्मी देखे बीर अनुष्ठान जल साए लामा कल र आप साढ़े नुन सम्प्रचारकाल आठ सहस लागे आपनी जब विश्वास करें तारे कथा बोलते सत्यवाली और न्यायपरायण होते सहस लागे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 প্রিয় ভাই বোনেরা বিরতি শেষ হলো আমরা আবারও ফিরে এলাম যে আদম সন্তানকে আমি সম্মানিত করেছি সন্তান কাছে এই জন্য আল্লাহ কোরআন নাজিল করে অপমান অসম্মানের সব দিক থেকে মানুষকে উদ্ধার করার চেষ্টা করে আল্লাহ তালা ব্যবস্থা নিয়েছেন একজন মানুষ আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা তার জন্য সবচেয়ে বড় অপমান এজন্য আল্লাহ বলেছেন সেজদা শুধু আমাকে করতে হবে আর কারো সামনে যত বড় ব্যক্তি হোক না কেন যত বড়ো অলিয়া আউলিয়া হোক না কেন নবিরসুল হোক না কেন স্ত্রীর স্বামী হোক না কেন মহা মহামানব হোক না কেন তাকে সেজদা করা যাবে না মানুষে মানুষকে সেজদা করা এটা অনেক বড় অপমান মানুষের জন্য এজন্য জন্য আল্লাহ তার অপমানের সবগুলো সাইড থেকে মানুষকে উদ্ধার করেছেন একবার মিশরের এক ব্যক্তি এসে উমর ফাহর উকরাদি আল্লাহ তালুর কাছে অভিযোগ দিলেন যে হে অমর আমর আবদুল আস মিশরের গভর্নর তার ছেলে আমাকে প্রহার করেছে অমর রদিয়া আল্লাহ সাথে সাথে লোক পাঠালেন যে আমরের ছেলে এবং আমর নিজে গভর্নর ও পুত্র দুজনকে ডাকো দুজনকে ডাকা হলো অমরের সামনে তারা হাজির হলেন তখন অমর রদিয়া আল্লাহ তার বক্তব্য শুনলেন এবং প্রমাণ হয়ে গেল যে হ্যাঁ গভর্নরের ছেলে এই ব্যক্তিকে প্রহার করেছে তিনি বেত হাতে দিয়ে বললেন এই প্রহৃত ব্যক্তি গভর্নরের সামনে তার পুত্রকে সে যতটা ব্যাথ মেরেছে ততটা ব্যাথ মারো মানে হাহবানি হাদিস কেউ যদি ভালোবাসে যে সে কোথাও গেলে লোকেরা মূর্তির মতো তার আগমনে দাঁড়িয়ে থাকুক এটা সে ভালোবাসে যেমন ক্লাসে গেলে শিক্ষকরা অনেকে পছন্দ করেন ছাত্ররা দাঁড়িয়ে থাকুক এইভাবে যদি কেউ ভালোবাসে যে আমার জন্য লোকজন দাঁড়িয়ে থাকুক ফল ইয়ে নার সে লোক যাতে যার নামে তার ঠিকানা বানিয়ে নেয় নাজবিহমিন এই জন্য নবীজি কোথাও গেলে সাহাবিরা কখনো দাঁড়াতেন না কেউ যদি নবীজিকে ইস্তেকবাল করতে চাই সেটা ভিন্ন কথা দাঁড়িয়ে এগিয়ে গিয়ে কয়েক কদম হেটে গিয়ে স্বাগত জানিয়ে নিয়ে আসা এটা বৈধ কিন্তু মূর্তির মতো দাঁড়িয়ে থাকা কারো সম্মানে নামাজে যেভাবে দাঁড়ায় একেবারে নিটল দাঁড়িয়ে থাকা এটা তো এবাদত এটা দাঁড়ানো যাবে না কারোর জন্য এটা মানুষের অপমান যে একজনের জন্য সবাই এভাবে দাঁড়িয়ে থাকবে প্রিয় ভাই বোনেরা আল্লাহ তালা মানুষকে কত সম্মান দিয়েছেন ওলাকাত করমনা বানি আদম মানুষের সম্মান ফিরিয়ে আনা উচিত দেখুন সামাজিকভাবে আজকে চতুর্দিকে অপমান ছড়িয়ে পড়েছে ইসলাম এই আয়াতকে কিভাবে কাজে লাগিয়েছে এই মূলনীতি ইসলামে কিভাবে আমরা আমল শিখেছি নবী সাল্লাহাম বলেছেন মাল্লাহামনা তাকে মন্দ বললে সে প্রচন্ড ব্যথা পায় বয়স্কদের চেয়েও বেশি ব্যথা পায় আর ভালো বললে বয়স্কদের চেয়েও বেশি সে আনন্দ পায় এজন্য শিশুর একটা সম্মান আছে শিশুকে চর মারা তাকে অপমান করা তাকে ধাক্কা দেয়া গালিগালাস করা এগুলি টোটাল নিষিদ্ধ ইসলামী হুমার হুসাইন যে কোন কি হবে সে সম্মান অপমান বুঝে অতএব তাকে সম্মান দিতে হবে যে ব্যক্তি আমার উন্মতের শিশুদেরকে সম্মান দেয় না স্নেহ মাধ্যমে সে আমার না আবার বউদের জন্য কিভাবে সম্মানের আসন দেয়া হয়েছে ইসলামের মধ্যে এই আয়াতকে কিভাবে আমল করা হয়েছে অলাম ইয়কের কবিরনা যেই বয়সে একদিনের বড় বয় কনিষ্ঠের উচিত বয়োজ্যেষ্ঠকে সম্মান করা তা ক্রিম করা সোহারণ আল্লাহ নবী সাল্লা সাল্লাম এমন এক সভ্যতা নির্মাণ করেছিলেন এমন এক সংস্কৃতি দিয়েছিলেন সাহাবি সমাজে যেখানে ছোটরা বদের সামনে থাকতো তারা কথা বলতো না বদের সামনে ছোটরা কথা বলা নিষেধ ইসলামে খুব জরুরি না হলে চুপচাপ বসে থাকবে এটা আদব নবীজির সামনে কোন জরুরি সমাজে কথা বলতেন না একদিনের হাদি সহি বুখারিতে এসছে বড়জনকে দাও আমাদের শিষ্টাচার এটাই তুমি তো একদিন বড় ভাই ওই ওই স্থানে তুমি আসবা আজকে তোমার বড় ভাই আছে তুমি তাড়াহুড়ো করছো কেন বড়ের মর্যাদা তুমি কে নিতে চাও কেন যেদিন তোমার বড় ভাই মরে যাবে থাকবে না সেদিন তুমি তো বড় ভাই হয়ে যাবে সেই মর্যাদা তুমি পেয়ে যাবে অতএব সিরিয়াল করো বড়ের মর্যাদা দাও নবীন স্বপ্নে দেখলেন তিনি মেসোয়াক দিচ্ছেন তার সামনে দুজন ব্যক্তি যে আমি ছোট জনকে মেসোয়াক দিলাম ফাকির আলী কাব্বির স্বপ্নে আমাকে বলা হলো বড়জনকে দেন্লাহ বড়ের মর্যাদা সবহান আগের যুগে বুড়োরা সমাজে বুড়ো হওয়ার কারণে তারা যে মর্যাদা ভোগ করত। সে মর্যাদা দেখে যুবকরা আকাঙ্ক্ষা করতো যে যদি বুড়ো হতাম যুবক বয়সে তাহলে বুড়োদের সম্মানটা পেয়ে যেতাম তেমন ওই যুগের একজন সাহিত্যিক কবি বলছেন যে আমার আকাঙ্ক্ষা হলো যে আমার তাহাত যদি চুলগুলি পাকতো আর যৌবন বয়সেই আমার চুল পেকে যদি আমি হয়ে যেতে পারতাম লে আঃ খুজাম আশ্রিল আশ্রিল যৌবন তো আছেই চুল সাদা হলে কি বুড়ো হতে চেয়েছিলাম বলেছেন তিন ব্যক্তি তাদের সম্মান করা ইন্নামিনে এক মাজি সাইবাতিল মুসলিম যে মুসলিমের চুল দাড়ি মোজ সাদা হয়ে গেছে সেই মুসলিমকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা ইন আল্লাহ ইয়াসবান মুসলিম আল্লাহ চুল সাদা দাড়ি সাদা মুসলিমকে দেখলে আল্লাহ লজ্জা লাগে আল্লাহ তাকে আজাব দিবেন না কেমনে আজাব দেবেন সরম লাগে আল্লাহর এই বান্দাটা জীবন কাল হারিয়ে আজকে বুড়ো হয়ে গেছে আমার ইসলামের উপরে সে আমার বান্দেগি করতে করতে আজকে তার চুল দাঁড়িয়ে সাদা হয়ে গেছে আল্লাহ তাকে লজ্জা পান আল্লাহ তাকে সরম পান করম না আদম আজকে আমাদের সমাজে ব্রুতের মর্যাদা নেই শিশুদের প্রতি স্নেহ নেই জন্ম নিয়ন্ত্রণের অভিশাপ এসে শিশুদের প্রতি আজকে মা বাবারা নিষ্ঠুর হয়েছে প্রাচন্ড হয়েছে যেখানে একটা শিশুর সম্মান হল শিশু আসবে এটা সুসংবাদ ওইযা বুসা কোরআন বলছে যখন ওদেরকে জাহিনী যুগের মানুষদেরকে কোনো মেয়ে সন্তানের সুসংবাদ দেয়া হতো মেয়ে সন্তান জন্ম হলেও এটাও সুসংবাদ একটা সন্তান আসবে কত প্রস্তুতি থাকা উচিত কত আনন্দ থাকা উচিত এটা শিশুর মর্যাদা আজকে সেখানে শিশুর জন্ম সের ফেলে মা বাবা চিন্তিত হয়ে যায় খুনির ভূমিকায় অবতীর্ণ হয় তাকে ভ্রূণ হত্যার মাধ্যমে অস্তিত্ব থেকে সরিয়ে দেয় কত অপমান মানুষ মানুষই করছে এই যুগে বিশ্বব্যাপী মানুষের সম্মান মানুষেরই ফিরিয়ে আনতে হবে এই মূলনীতির আলোকে কেউ দিতে পারবে না পৃথিবীর কোনো বুদ্ধিজীবীর বুদ্ধিতে পৃথিবীর মানুষের সম্মান ফিরিয়ে আসবে না যতক্ষণ আল্লাহ যে সম্মান দিয়েছেন যে মূলনীতি ঘোষণা করেছেন তার আওতায় সম্মানিত না করা হয় নবীজি বলেছেন নোখ কাটলে পুঁতে রাখো নোক কাটলেও তো পুঁতে রাখা উচিত এগুলি সম্মানিত যেখানে সেখানে ফিরে দেওয়া উচিত না সব হামলা একজন মানুষের আদা দা বিক্রি করা যায় না কেন যায় না এটা তার মর্যাদার খেলাপ প্রিয় ভাই বোনেরা এইভাবে ইসলাম ছোটোদেরকেও সম্মান দিয়েছে বড়োদেরকেও সম্মান দিয়েছে আলাম ইউজিল্লা আলেমানা আলেমদেরকে সম্মান দিয়েছে যে ব্যক্তি আমার উন্মতারা আলেমদেরকে ওলামা রামকে কিভাবে আল্লাহ আদম কে বড় সম্মানিত করেছেন প্রিয় ভাই বোনারা মানুষ মাত্রেই সম্মান পাওয়ার যোগ্য মানুষকে সম্মান জানালেই মানুষ শ্রদ্ধা অবনত হয়ে শ্রদ্ধাশীল হয়তো আপনি যে ধর্ম আপনি যে দিন আপনি বহন করছেন যে ইসলামের কথা আপনি বলছেন হয়তো তাকে সম্মান জানালে সে আপনার ইসলাম সে কবুল করবে সম্মানের বিনিময়ে হাল জাজ ইল্লাহসান এহসানের বিনিময় তো এসানই হয় তারপরে আল্লাহ বলছেন ও হামলা হমফিল বাহারি আমি জলে স্থলে মানুষকে বহন করেছি স্থলবাগে বহন করেছেন আল্লাহ ঘোড়ায় গাধায় উঁটে খচ্ছরে আর এই যুগে স্থলভাগে আল্লাহ বহন করেছেন আমাদেরকে বাসে কারে জিপে কত গাড়ি ঘোড়া ট্রেনে তারপরে উড়োজাহাজে রকেটে আরো আরো অনাগত দিনে আরও কত কিছু আবিষ্কার হবে আল্লাহ তালা এগুলিতে আমাদেরকে বহন করেছেন কত সম্মান দিয়েছেন আল্লাহ তালা অলবাহারি সাগরেও আমাদেরকে বহন করেছেন আজকে বিশাল বিশাল পাহাড়ের মতো দেখতে বিরাট বিরাট জলযান শিব জাহাজ তারপরে সাবমেরিন যত রকমের সাগরের উপর দিয়ে বিচরণকারী বাহন আছে নৌকা এসব কিছুতে আল্লাহ আমাদেরকে বহন করিয়েছেন বহন করে সম্মানিত করেছেন সম্মানের একটি বলছেন। পরাজকিনের তাকে সব সুস্বাদু হালাল খাদ্য রিজেক হিসাবে আমি দিয়েছি মানুষ কেন আরাম খাবে মানুষ কেন শুকুরের গুস্ত খাবে কুকুরের গুস্ত খাবে কীট পতঙ্গ খাবে বিস্ত্রী সব জিনিস খাবে এটা কি মানুষের সম্মানের সাথে মিল খায় খাদ্য খায় কাক যত পচা গলা সব জিনিস খায় মানুষ কি কাকের মতো হবে না কবুতর আল্লাহ তাদের চরিত্র গঠনে সহায়তা করবে তাদের মনুষ্যত্ব হেফাজতে ভূমিকা রাখবে এমন সব খাদ্য মানুষের জন্য আমি হালাল করেছি কত সৃষ্টি আমার সেই সৃষ্টির মধ্যে বহু সৃষ্টির উপরে মানুষকে আমি অনেক মর্যাদা দিয়েছি প্রিয় ভাই বোনেরা আজকের প্রথম যে অংশটি আমি বড়ই সম্মানিত করেছি এই জিনিসটির দিকে সময় লক্ষ্য রাখা উচিত নিজের ব্যক্তিতে পরিবারে সমাজে নারীতে পুরুষে সর্বক্ষেত্রে কোনো মানুষকে অহমান করা উচিত না আজকে নিরাপত্তা বাহিনীর লোকেরা মানুষগুলোকে যেভাবে মোটা লাঠি দিয়ে পেটায় নির অপরাধ অপরাধী সারা পৃথিবীতে বিচার হবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এভাবে পেটালে তাদের ব্যাপারে বলা হয়েছে এরা জাহান নামে যাবে নির্বিচারে গরুর লাজের মতো মোটা লাঠি দিয়ে যারা মানুষকে এভাবে অপমান করে পেটায় প্রিয় ভাই বোনেরা কারোর উচিত নয় মানুষকে অসম্মান করা আসুন না আমরা সম্মান করি মানবতাকে মর্যাদা দিই আল্লাহ মর্যাদা ফিরিয়ে দেয়ার তৌফিক দান করুন সম্পদকে সুরক্ষিত না অর্থ পাঠাতে পারেন আই আর এফআই আল্রায়ন ব্যাংক কোয়াড্রানোট আটচল্লিশ বার্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক बार इमेल कर समाधान আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি মোহাম্মদ বদরুদ্দুজা নদী আপনারা দেখছেন পি টিভি বাংলা নিশ্চয়ই যে আল্লাহ লিপ্ত হয় আল্লাহ তার জন্য একটি মাত্র পথ তাহ আল্লাহ সুবাহ তাহেদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস কিতাবুত দেখুন काल एगारोट पुनः सम्प्रचार सकाल दसटाएल इस टी बांगल